সাথী বানাইতেছেন আর বয় নাই আল্লাহ আমার সাথী আল্লাহ আমার বন্ধু আছেন আমার সফরের মধ্যে পরিবার থেকে বিদায় নিয়ে সফরে বের হচ্ছি মানুষের খলিফা আল্লাহ আল্লাহ কে আল্লাহ আমি তো বাড়ি থেকে চলে যাচ্ছি আমি আপনাকে আমার পরিবারের খলিফা বানাই যাচ্ছি অনেকে বলে যে মানুষ নাকি আল্লাহর খলিফা তা মানুষ যদি আল্লাহর খলিফা হয় মানুষ আল্লাহকে আল্লাহ মানুষের খলিফা বলতেছে আল্লাহ আপনাকে আমার পরিবারের খলিফা খলিফা বানাইতেছে। মানে কি প্রতিনিধি খলিফা মানি হলো আমার অনুপস্থিতিতে যিনি আমার দায়িত্ব পালন করবেন তাকে বলা হয় আরবিতে খলিফা তা আল্লাহর কি কোথাও অনুপস্থিতি আছে কি বলেন আল্লাহর কোনো জায়গায় আল্লাহ তাহলে আল্লাহর খলিবা লাগবে কেন খলিভা তো মানুষের দরকার কারণ মানুষ তো কতদিকে চলে যায় তারপরে মানুষ মরে যায় দুনিয়া থেকে চলে যায় তাইলে খলিভা দরকার কার মানুষের এই জন্যে আল্লাহা তুফিলাম শিখেছেন তোমরা আর আমার পরিবারের জন্য আপনি খলিফা থাকবেন আপনি আমার পরিবারের খলিফা মানে আমার অবর্তমানে আপনি আমার পরিবার দেখাশোনা করবেন আল্লাহ আল্লাহকে যদি খলিফা মানে যেতে পারেন তাহলে আর পরিবারের কোন সমস্যা নাই রাসুল সাল্লামের খলিফা কারণ রাসুল সাল্লাম মারা গেছেন রাসুলের এখন খলিফা দরকার আল্লাহর কোন মৃত্যুও নাই আল্লাহর কোনো অবর্তমানও নাই তাহলে আল্লাহর খলিফা লাগবে কেন কেউ কোন ভাই বলেন যে আল্লাহ বলছে আমার খলিফা আল্লাহকে বলছেন আমার খলিফা ফাটাইতেছি খলিফা পাঠাইতেছি বলছেন কার খলিফা এটা আল্লাহকে এখানে স্পষ্ট করেন না এখানে শুধু খালিফা বলছেন কোরআন কেন এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা خلیفا اللہ کرتے جن تم تمین জমিনের খলিফা হইলো জিনিস ছিল জাতিকে আল্লাপ বের করে দিয়ে আমাদেরকে জমিনে দায়িত্ব আমরা জমিনের দায়িত্বা জিনের খলিফা জিন ছিল জিনের আমরা আমরাও যখন বাপ চলে যায়। টাকা পয়সা জাগা জমিন ছেলে মেয়েদেরকে খলিফা বানাই যাই ওরা চলে যায় ওই আমাদের নাতি নাতিনকে খলিফা বানায় যায় এইভাবে এক প্রজন্ম যায় আরেক প্রজন্ম তার খলিফা আরেক প্রজন্ম যায় আরেক প্রজন্ম খলিফা আমরা যে কথাটা বললাম যে নবিসাম সফরে তো বলতেন কি আল্লাহর আহ এরপরে নবীন বলতেন আল্লাহ